পরম দয়াময় নিরতিশয় মেহির বান আল্লাহর নামে হে নবী নিশ্চয় আমরা তোমাকে সুস্পষ্ট বিজয় দান করিয়াছি যেন আল্লাহ তোমার পূর্বের ও পরের সকল ত্রুটি বিচ্যুতি করিয়া দেন নিশ্চয়ই তোমার উপর তাহার নিয়ামতের পূর্ণতা বিধান করেন ও তোমাকে সরল সঠিক ও নির্ভুল রিজুপথ দেখান আর তোমাকে প্রবল পর সাহায্য দান করেন সেই আল্লাই মুমিনদের হৃদয় প্রশান্তি নাজিল করিয়াছেন যেন তাহাদের ইমানের সঙ্গে তাহারা আরো একটি ইমান বৃদ্ধি করিয়া লয় आकाश और पृथ्वी समस्त सौंतर कर যেন মুমিন পুরুষ ও স্ত্রীগণকে চিরকাল বসবাস করার উদ্দেশ্যে এমন সব জান্নাতে প্রবেশ করান যে সবের নিচে নহর ধারা চির থাকিবে এবং তাহাদের দোষ্যমূহ তাহাদের হইতে দূর করিয়ে দিবেন আল্লাহর নিকট ইহা এক বিরাট সাফল্য আর তিনি সেইসব মুনাফিক পুরুষ ও মহিলা এবং মুসলিম পুরুষ ও মহিলাগণকে শাস্তি দিবেন যাহারা আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে অকল্যাণ ও খারাপের আবর্তে তাহারা নিজেরাই পড়িয়া গিয়েছে। আল্লাহর গজব পড়িয়াছে তাহাদের উপর এবং তিনি তাহাদের উপর অভিশাপ বর্ষণ করিয়াছেন আর তাহাদের জন্য যাহার নাম সুসজ্জিত করিয়াছেন যাহা অত্যন্ত বেশি খারাপ স্থান আকাশমন্ডল ও পৃথিবীর সৈন্য সামন্ত আল্লাহরই নিরঙ্কুশ কর্তৃত্বের মধ্যে রহিয়াছে এবং তিনি মহা পরাক্রমশালী ও মহা জ্ঞানী হে নবী আমরা তোমাকে সাক্ষ্যদাতা সুসংবাদ দাতা ও সাবধানকারী বানাইয়া পাঠাইয়াছি জানো হে লোকেরা তোমরা আল্লাহ ও তাহার রাসুলের প্রতি ইমান আনো এবং তাহাকে সমর্থন ও শক্তি দাও তাহকে সম্মান ও মোর্যাদা দাও আর সকাল ও সন্ধ্যা তাহার তসবি করিতে থাকু ইনীন ইনক ইন্ন মৌন লিম নম কুতু আল নিহ বি হই হু ল ওমন অ হে নবী যেসব লোক তোমার নিকট বায়াত করিতেছিল তাহারা আসলে নিকট বায়াত আল্লাহ তাহাদের হাতের উপর আল্লাহর হাত ছিল এক্ষণে যে ব্যক্তি এই প্রতিশ্রুতি ভঙ্গ করিবে তাহার প্রতিশ্রুতি ভঙ্গের কুফল তাহার নিজেরই সত্তার উপর পড়িবে এবং যে সেই প্রতিশ্রুতি পূর্ণ করিবে যাহা সে আল্লাহর সহিত করিয়াছে আল্লাহ খুব শীঘ্রই তাহাকে বড় শুভ দান করিবেন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 قُلْ فَمَنْ يَمْلِكُ لَكُمْ مِّنَ اللَّهِ شَيْئًا إِنْ أَرَادَ بِكُمْ ضَرَّاً أَوْ أَرَادَ بِكُمْ نَفْعَاً بَلْ كَانَ اللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرًا هَي نوبي آراب بیدوئن در مدد جاہا دیکھو کہ پیچھونا چھاڑیا جاؤا ہوئیا چھلو ایک خن تاہرہ آشیا عبوشو चिंतित बेतिब्रस्त करते हृदय ठीक इदी सत्य हाथ थे तुम्हारे बेपारे आल्ला के कार्यकर हवा हईते बाधा दान सामान्य क्षमता आदि तुम्हारे को क्षति कर কিংবা চাহেন কোন কল্যাণ দান করিতে তোমাদের কাজকর্ম সম্পর্কে তো আল্লাহ ভালো ভাবে অবহিত অলবু নজু নদি খেফি কুলু বি কুম্য ও কুম তুম কৌম্বু কিন্তু আসল কথা তো তাহা নহে যাহা তোমরা বলিতেছ বরং তোমরা মনে করিয়া লইয়াছ যে রাসুল ও মুমিনগণ নিজেদের ঘরে কখনোই প্রত্যাবর্তন করিতে পারিবে না এই খেয়ালটা তোমাদের মনে খুবই ভালো লাগিয়াছে এবং তোমরা খুবই খারাপ ধারণা মনে স্থান দিয়াছ আসলে তোমরা খুবই খারাপ মন লোক আল্লাহ ও তাহার রাসুলের প্রতি যেসব লোক ইমানদার নহে এমন কাফিলের জন্য আমরা দাও করিয়া জলা অগ্নিকুণ্ডলী প্রস্তুত করিয়া রাখিয়াছি আকাশমণ্ডল ও পৃথিবীর বাদশাহীর একচ্ছত্র মালিক একমাত্র আল্লাহ তিনি যাহাকে ইচ্ছা ক্ষমা করিয়া দেন আর যাহাকে ইচ্ছা শাস্তি দান করেন আল্লাহ ক্ষমাসী ও করুণাময়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 তোমরা যখন থাকিবে। তখন এই পিছনে রাখিয়া যাওয়া লোকেরা তোমাদিগকে অবশ্যই বলিবে যে আমাদিগকেও তোমাদের সঙ্গে যাইতে দাও ইহারা আল্লাহর ফরমান পরিবর্তন করিয়া দিতে চাহে ইহাদিগকে স্পষ্ট ভাষায় বলিয়া দাও तुमरा कहीं हिंसा पोषण कर এই পিছনে রাখিয়া যাওয়া আরব বেদিন দিগ কে বলিয়া দাও খুব শীঘ্রই তোমার কে এমন সব লোকের সহিত লড়াই করার জন্য ডাকা হইবে যাহারা খুবই শক্তিসম্পন্ন তাহাদের সহিত যুদ্ধ করিতে হইবে যতক্ষণ না তাহারা অনুগত হইয়া সেই সময় তোমরা যদি জিহাদের নির্দেশ পালন করো তাহা হইলে আল্লা তালা তোমাদিগকে উত্তম সবাব দিবেন আর তোমরা যদি তেমনি পিছনে হটিয়া যাও যেমন পূর্বে পিছনে ফিরিয়া গিয়াছিলে তাহা হইলে আল্লাহ তোমাদিগকে কঠিন পীড়াদায়ক শাস্তি দিবেন ليس على الأعمى حرج ولا على الأعرج حرج ولا على المريض حرج ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار ومن يتولى يعذبه عذابا أليما جد واندو قنقو ورغنو لوگ جيهادنا سي তাহা হইলে কোনো দোষ নাই যে কেহ আল্লাহ এবং তাহার রাসুলের আনুগত্য করিবে আল্লাহ তাহাকে সেই সব জানাতে প্রবেশ করাইবেন যেসবের নিম্ন দেশে ঝর্ণাসমূহ প্রবাহমান থাকিবে আর যে লোক মুখ থাকিবে আল্লাহ তাহাকে অত্যন্ত মর্মান্তিক আজাব দিবেন আল্লা মুমিনদের প্রতি সন্তুষ্ট হইয়া গিয়েছেন যখন তাহারা গাছের তলায় তোমার নিকট বায়াত করিতে ছিল তাহাদের মনের অবস্থা তাহার জানা ছিল এইজন্য তিনি তাহাদের প্রতি প্রশান্তি নাজিল করিলেন পুরস্কার দান হিসাবে তাহাদিগকে তিনি নিকটবর্তী বিজয় দান করিলেন এতদ্ব্যতীত আরো বহু গণিমতের সামগ্রী তাহাদিগকে দিলেন যাহা তাহারা অর্জন করিবে আল্লাহ মহাপরাক্রমশালী ও সুবিজ্ঞানী وعدكم الله مغانم كثيره تاخذونها فعجل لكم هذه وكف ايدي الناس عنكم ولتكون ايه للمؤمنين ويهديكم صراطا مستقيما الله তোমাদের <تصفيق> বিপুল সংখ্যক গনিমতের ধনমাল দান করার ওয়াদা করিয়েছে যাহা তোমরা অবশ্যই লাভ করিবে तरित गि और निर्भुल पथे हृदय दान कर सबकिछर शक्तिमान এই কাফিররা যদি এই সময়ই তোমাদের সহিত লড়াই শুরু করিয়া দিত তাহা হইলে নিশ্চিত পৃষ্ঠ প্রদর্শন করিত এবং তাহারা কোন পৃষ্ঠপোষক ও সাহায্যকারী পাইত না ইহা আল্লাহর স্থায়ী রীতি ইহা পূর্ব হইতেই চলিয়া আসিতেছে আর তোমরা আল্লাহর কোন পরিবর্তন পাইবে না তিনি তো মক্কার উপত্যকায় তাহাদের হস্ত তোমাদের হইতে এবং তোমাদের হস্ত তাহাদের হইতে বিরত রাখিয়েছিলেন অথচ তিনি তাহাদের উপর তোমাদিগকে আধিপত্য ও বিজয় দান করিয়াছিলেন আর তোমরা যাহা কিছু করিতেছিলে আল্লাহ তাহা দেখিতেছিলেন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 لم تعلموهم أن تطؤوهم فتصيبكم منهم معرة بغير علم ليدخل الله فِي رَحْمَتِهِ من يشاء لو تزيلوا لعذبنا الذين كفروا منهم عذابا أليما إيها <تصفيق> رأيت যাহারা কুফুরি করিয়াছে ও তোমাদিগকে মসজিদে হারাম পর্যন্ত পৌঁছিতে দেয় নাই এবং কুরবানের উস্ত্রগুলিকেও কুরবানের স্থানে পৌঁছিতে বাধা দিয়াছে মক্কায় যদি এমন মুমিন পুরুষ ও স্ত্রীলোক বর্তমান না থাকিত যাহাদিগকে তোমরা জানো না এবং অজ্ঞতা তোমরা তাহাদিগকে পর্যুদস্ত করিয়া দিতে ও তাহার ফলে তোমাদের উপর কলঙ্ক লেপন হইবে এই আশঙ্কা যদি না থাকিত তাহা হইলে যুদ্ধবিরত রাখা হইত না এই জন্য বিচ্ছিন্ন ও চিহ্নিত হইত তাহা হইলে মক্কাবাসীর মধ্যে যাহারা কাফির ছিল দিবকে আমরা অবশ্যই কঠিন শাস্তি দিতাম হু সকীন رَسُولِهِ আল রসি ও চ ও কু আহ কবিহ অহ্লহ ও কন বিকুলিশ কারণে এই কাফিল না যখন নিজেদের মনে এবং রাখিলেন কেননা তাহারাই ইহার অধিক উপযুক্ত ও অধিকার সম্পন্ন ছিলেন আল্লাহ তো সর্ববিষয়ে জ্ঞানবান لا المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا بستو تو اللہ تعالی رسول کے প্রকৃতই সত্য স্বপ্ন দেখাইয়াছিলেন যাহা পুরাপুরিভাবে সত্যের সহিত সামঞ্জস্যপূর্ণ ছিল আল্লাহ চাহিলে তোমরা অবশ্যই মসজিদে হারামে পূর্ণমাত্রার শান্তি ও নিরাপত্তা সহকারে প্রবেশ করিবে তখন নিজেদের মস্তক মুন্ডন করাইবে ও চুল কাটাইবে আর তোমরা কোনো ভয়ের সম্মুখীন হইবে না তিনি সেই কথা জানিতেন যাহা তোমরা জানিতে না। कारणे सेवन पूर्ण हार पूर्व तीन निकटवर्तीजय तुम दिग के दान कर जिन्ह रसुल के हेदायत और सत्य दिन सहकारे पाठ जान उ समग्र दिने विजयी करा दीते महासत्य सम्पर् अल्लाहर साक्ष्य जथेष मोहम्मद वल्ल असिद उबैन हूम فراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فَآزَرَهُ فاستغلب فاستوى মুহম্মদ আল্লাহ রাসুল আর যেসব লোক তাহার সঙ্গে রহিয়াছে তাহারা কাফিরদের প্রতি অত্যন্ত কঠোর ও নিজেরা পরস্পর দয়াশীল তোমরা তাহাদিগকে রুকুতে সিজদায় ও আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টির সন্ধানে আত্মনিমগ্ন দেখিতে পাইবে তাহাদের মুখাবয়াবে শীজদার চিহ্ন ভাস্যর হইয়া আছে যাহার দ্বারা তাহারা স্বাতন্ত্র সহকারে পরিচিত হয় তাহাদের এই গুণ পরিচিতি তাওরাতে উল্লিখিত রহিয়াছে আর ইঞ্জিলে তাহাদের দৃষ্টান্ত রূপ যে যেন একটা শস্য ক্ষেত প্রথমে উহা অঙ্কুর বাহির করে তারপর উহাকে শক্তি যোগানো হয় অতঃপর উহা মোটা ও শক্ত হইয়া উঠে ইহার পর উহা শিও কাণ্ডের উপর দাঁড়াইয়া যায় উহা চাষকারী দিকে সন্তুষ্ট করিয়া দেয় যেন কাফিররা এইসবের ফুলে ফলে সুশোভিত হওয়ার দরুন হিংসায় জ্বলিতে থাকে এই দলের লোকদের মধ্যে যাহারা ইমান আনিয়াছে ও নেক আমল করিয়াছে আল্লাহ তাহাদের প্রতি क्षमा और अति बड़ शुभ फल वा कर